আবু জদেলাহতে বর্ণিত নাবী সাল্লাইসাল্লামকে বলতে শুনেছেন কোন লোক যদি নিজ পিতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও অন্য কাকে তার পিতা বলে দাবি করে তবে সে আল্লাহর কুফরি করল এবং যে ব্যক্তি নিজেকে এমন বংশের সঙ্গে বংশ সম্পর্কিত দাবি করলো যে বংশের সঙ্গে তার কোনো বংশ সম্পর্ক নেই সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয়